بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا آبَاءَكُمْ وَإِخْوَانَكُمْ أَوْلِيَاءٍ إِنْ اِسْتَحَبُّوا الْكُفْرَ عَلَى الْإِيمَانِ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْ থেকে আযাত মুসলমানদের আল্লাহ এখন যে আয়াতটা আসতেছে সেটা সেই একটা যে মুসলমান অন্য মুসলমানের সাথেই তার তাল্লুক থাকবে তাল্লুক ইমানি নসেবি সেটা ইমানি তাল্লুক রক্ষা করে যদি রাখা যায় তাহলে রাখবে নিজের আহাদ এবং তিজারতের জন্য হিজরত ছেড়ে দিছে যারা তাদের ব্যাপারে আবা আক আউলিয়া তোমরা তোমাদের পিতা পিতামহ এবং ভাই বেড়াদারকে আপন জন বানাবে না ইনি সাহাবু ইফতারুল খুফরাহাল ইমান তিনি তারা ইমানের মোকাবেলায় পুফুরিকে গ্রহণ করে পছন্দ করে কত তাহমা ইকাহিদ যে নিজের ভাই বেড়াদার কাফের ইমানের উপর পুফুরিটাকে এখতিয়ার করছে হয় ইমান আনেই নাই অথবা ইমান ছিল জন্মগত ভাবে আশির এখানে আল্লাহ তালা আটটা জিনিস উল্লেখ করতেছেন যে আটটা জিনিসের কারণে মানুষ জেহাদের আমল থেকে বিরত থাকতে পারে এটা বলে আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন যে এইগুলো যদি তোমাদের কাছে আল্লাহ আল্লাহ রসুল এবং জেহাদের চেয়ে বেশি প্রিয় হয় তাহলে ইন্তজার করো আল্লাহ শাস্তির উদ্দেশ্য হলো যে একটা জিনিস যেন মানে না হয় যেহাদের জন্য যেন মানে না হয় ইনকান আবা হুকুম আবনা উকম পিতা সন্তান ভাই আজোহাজ হুকুম আশীরা তুকুম আত্মীয় স্বজন আফরিবা হুকুম অফি তেরা অতি না আশীরা ও আমারা তুমুহা যে সম্পদ তোমরা সঞ্চয় করেছ উপার্জন করেছো ইসমা যে ব্যবসা তোমরা বন্ধ হয়ে যাওয়ার এবং যে বাড়ি ঘর তোমরা পছন্দ করো এই জিনিসগুলো যদি আহাবা ইমিন এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ অপেক্ষা অধিক প্রিয় হয় এগুলোর কারণে তোমরা থেকে বসে থাকো আল্লাহ তারা আক পর্যন্ত শাস্তির আটটা জিনিস বলা হলো যে একটা জিনিস কোন ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহ রসুল এর হুকুম পালন করা জেহাদ এর বিধান জেহাদের হুকুম থেকে বিরত থাকবে তারা কৌম ফা অল্লাহ ইয়াহিন এখানে একটা জিনিস দেখো থেকে যেটা বোঝা যায় সেটা হল যে আল্লাহ আল্লাহ রসুলের থেকে প্রিয় মানে আল্লাহ আল্লাহ রসুল থেকে প্রিয় এবং তার পথে জেহাদ থেকে প্রিয় হয় আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা জহুরটা তো হবে জেহাদের ময়দানে যাওয়ার দ্বারা অর্থাৎ এখানে বলা উদ্দেশ্য হলো যে আল্লাহ আল্লাহ রসুল থেকে প্রিয় আল্লাহ রসুল থেকে প্রিয় হওয়া এটা প্রকাশ পাবে যদি জেহাদ থেকে প্রিয় হয় মানে আল্লা আলা রসুল প্রতি মহাব্বত এর অর্থই হল ওই জেহাদের প্রতি মহাব্বত জেহাদে যাওয়ার যাওয়া জরুরি হলে জেহাদে চলে যাওয়া এটা এই কথাটা হলো যেমন ধরো এমন যেমন ধর একজনে বলল যে একজনে এই মনে কর সবক না পড়ে সে ঘুমিয়ে আসে এখন তাকে একজনে বলতে কোনো তাকে তাম্বি করতেছে যে তোমার ঘুমিয়ে থাকাটা মাদ্রাসার কানুন পালন করা এবং সবকে হাজির হওয়া এটা থেকে তোমার কাছে প্রিয় হয়ে গেছে দেখ এই কথাটা তারা কি বোঝানো হচ্ছে এই কথাটা আমরা যখন বলি বা কারো শুনি যে তোমার কাছে ঘুমটা মাদ্রাসার কানুন পালন করা মাদ্রাসার নিয়ম পালন করা এবং সবকে হাজির হওয়া এটা থেকে তোমার কাছে প্রিয় হয়ে গেছে কি হচ্ছে মাদ্রাসার কানুন পালন করা এটার শুরুতে হলো সবকে হাজির হওয়া এটা না আমরা এটা এটা বুঝি না এই কথাটা এমন যে এই জিনিসগুলো মানুষ জেহাদ থেকে বিরত থাকতে পারে সংখ্যা যার কাছে যতটুকু কম সংখ্যা না বাড়াইলে ভালো যারা এইগুলোর তারা তো ফাঁসে তাদেরকে আল্লাহ হেদায়ত দেবেন না হেদায়তেন এরপরে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা যদি আল্লাহকে তোমরা যদি আল্লাহর রসুলকে সাহায্য না করো আল্লাহর হুকুমের জন্য জেহাদে না বেরো তাহলে কি আল্লাহ তালা তার রসুলকে সাহায্য করবে না এটা ওই তার জিহাদের প্রতিহাদের জন্য বের হয় এটার জন্য তোমরা যদি জেহাদের বের হো তাহলে অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মাওয়াত যে দিন তোমরা যুদ্ধ করেছ হাওয়া আরবের যুদ্ধ জাতি তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করেছো মানে হাতে মক্কার পরে মতো অনেক খাওয়া আনাছে তো বলতেছে ঈদ আহাতকুম কাসুম যেদিন ঈদ বদলিন যেদিন তোমাদের সংখ্যাধিক তোমাদেরকে আর মুসলমান ছিল বারো হাজার আর কাফের ছিল কত চার হাজার মানে কাফেরদের মধ্যে মোকাতার সব মিলিয়ে চব্বিশ হাজার ছিল কাফেররা কাফেররা ওই মুসলমানদের বিরুদ্ধে যেন সবাই একবার চূড়ান্ত ভাবে যুদ্ধ করে এই জন্য কাপের তোমাদের সব বাচ্চা কাচ্চা যারা আছে সবাই যে নিয়ে বউ বেটি বাচ্চা টাচা যা আছে মাল চাল সব নিয়ে ময়দানে আসছে সব মিলিয়ে সংখ্যা হয়েছে চব্বিশ হাজার সবগুলো মুসলমানদের হাতে এসে গেছে কি গাছি বেক হাজার হাজার ওট চব্বিশ হাজার মনে খালি ওটই পেয়েছে কিন্তু সেই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি কদ আলী কুমিল আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের কাছে সংকুচিত হয়ে গিয়েছিল জায়গা তোমরা পাচ্ছিলে যেখানে গিয়ে স্বস্তি পাবে সিদ্ধাতি মা ভয় তোমাদেরকে পেয়েছিল যে ভয় তোমাদের উপরে এসেছিল সেটার ভয়াবহতার কারণে শত্রুরা এত সামনে যেতেছে এরপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছিলেন মন হাজি আবু সুফিয়ান তিনি নাই এই আবু সুফিয়ান আরেকজন আবু সুফিয়ান যিনি আব হুজুরের মানে দাঁড়িয়েছিলাম তখন সবাই রসুলের দিকে এসেছে এবং আল্লাহ এমন বাহিনী অবতীর্ণ করলেন যা তোমরা দেখতে পাওনি এবং আছে মানে যুদ্ধটা হয়েছে আল্লাহ যাদের উপর চাইলে তাদের অনুগ্রহ করলেন পর এরপর আল্লাহ তাল স্বাভাবিক যে একটা আদর যে যুদ্ধের আমল হয়ে গেলে এরপর এটার বদলি অনেক কাফের কে আল্লাহ তালা ইসলামের তৌফিক দেন মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দেন এটা বলা হলো গফুরাহিম এই তিনটা আয়াতে আল্লাহ তিনটা আয়াতে আল্লাহ মুসলমানদেরকে এই যে সকল ওজোর আজারের কারণে বা হানার কারণে মুসলমান জেহাদের থেকে বিরত থাকতে পারে এই এখানে তিনটা আয়তে এই জিনিসগুলো দিগিসারা করলেন এই প্রথম আয়তে যেটা দ্বারা মুসলমানদেরকে করা মুসলমানদের কাজের ব্যস্ততার কারণে তুমি জেহাদ থেকে বিরত থেকোনা এটা মানে দিনী কাজটাকে কেউ যেন যেহাদের না যাওয়ার জন্য বা হানা না বানায় যে আমি তো একটা দিনী কাজেই আসি যে কাজটা আসি এটা তো সহাবের কাজ ইমানের সাথে যদি করা হয় তাহলে তো আসলেই গুলো সহবের কাজ এটা দ্বারা ইশারা করা হয়েছে যে দিনই কাজের ব্যস্ততার কারণে জেহাদের মতো বড় আমল থেকে বিরত থেকোনা এটাকে আইনের দুনিয়া যেমন দুনিয়া এই যে মোহাবতে তুমি জেহাদের কাছ থেকে বিরত ঠেকোনা এটা তিন নম্বর যেটা বোঝানো হলো যে অনেক জায়গায় সাহায্য করছেন অনেক জায়গায় সাহায্য করছেন তো সেই আল্লাহ তো তোমাদেরকে সাহায্য করবেন তিল্লাতে আদততে কে বানা বানিয়ে যেহাদের মদান থেকে বিরত থেকোনা এটা বোঝানোর উদ্দেশ্য এরপরে এই এই জায়গাটাতে দেখো গর্ব এসে গেছে বোঝা গেল যেহাদ যত বড় আমলি হোক আল্লাহ তালা নসরতের ওয়াদা যতই থাকুক যদি মুজাহিদদের ভিতরে কোনো একটু হলো রুহানি মরজ থাকে এই মরজের কারণে আল্লাহর পক্ষ থেকে উঠে যাবে যদিও সেই মুজাহিদের মধ্যে আমির থাকে আল্লাহ একদম নবী থাকলেও আল্লাহর উঠে উঠে নিতে পারে আজ আবার কাকরতের কারণে তাদেরকে অজু ধরছে এটা রেখার মাঝে মত বলা তার মানে অজুব এমন একটা রুহানি মারস যেটার কারণে আমরা কত বেশি কত বেশি এই অজুবের কারণে ময়দানে জেহাদের মধ্যে রসুল উপস্থিত সেখানে যদি ওজুবের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে পারে বা নস্ত উঠে যেতে পারে অন্য জায়গায় আসতে পারে না তো এর দ্বারা বোঝানো হলো যে যারা দিনের কাজ করবে বিশেষ করে এখানে যাদের কথা বলা হচ্ছে তাদের দিনতে শুরু করছে সাথে সাথে মুজাহিদরা মুসলমানরা আবার দিনের দিক আল্লাহর কাছে তবা করে ফেলছে যেই তবা করে ফেলছে অমনি আমার আল্লাহ ফিরে আসছে আলেহী সাকি না আল্লাহ রসুলি তার মানে আল্লাহা আল্লাহ ফেরেস্তা পাঠাইছেন যাদেরকে তোমরা দেখো নাই পিছনে গেছে পাঠাইছেন এই যে এটা আল্লাহ আদত বোঝা যায় আল্লাহ একটা কাজ নিজের থেকে পারেন কিন্তু তারপরেও তারপর আল্লাহ তালা আদরটা এমনই যে আল্লাহ তাল্লাহ অন্য জিনিসের মাধ্যমে কাজটা করা এজন্য এই ভরসায় বসে থাকা যে আল্লাহ আপনি সরাসরি একটা কিছু করেন না এটা তো সূন্যতুল নারী সরাসরি একটা কিছু করেন আল্লাহ করতে তো ওই যে দোষে আসবে তোমরা পরশোই তো আল্লাহ কাজ তোমরা আমি তোমাদের আসি তারপরে এই যে গর্তটা করতেছে বর্তরাই করাবে বর্তরে ফেরে করাই করাইতে পারতো না দেবে একেবারে মাইল হয়েছে সবটা গর্ত হয়ে যাবে প্রতি কতটা দরদ রাখতেন সেখানে পেটে পাথর বাঁধতেছে শীতকাল কি কষ্ট করে সাহাবিদের কাজটা করাইতেছে সাহাবিদের জন্য রসুল নিজেও হাজির তখনও আল্লাহ তালা কাছে উনি দোয়া করতেছিলেন না করতেছিলেন কিন্তু দোয়াও চলতেছে আমলও চলতেছে একসাথে না হুজুরে একবার চূড়ান্ত ভাবে যে দোয়াটা করছে সেটা করছে তেইশ দিন না পঁচিশ দিনের মাথায় মানে যখন আর পাকতেছে না একবারে তখন ভালোভাবে দোয়াটা করছে আগে তো করছি তার মানে এই যে এরপরে বললো কাফের এটাই পাওনা তার মানে কাফের সে যেহেতু আল্লাহ দু এরপরে বলতেছে কিছু কিছু কাপের কে শাস্তি দেওয়ার পরে আল্লাহ তালা যা যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করলেন তার মানে জিহাদের আমলের পরে আল্লাহ তালা এটা করতেছেন জিহাদের আমলটা আমার প্রিয় বান্দরা করছে এবার যাদের মোকাবেলা জিহাদ করা হইলো বন্দী হয়ে আসছে তাদের অনেক আল্লাহ আল্লাহর হুকুমটা আমরা যদি পালন করি তাহলে হয়তো আমাদের কিছু মানুষ জাহানে যাবে। এর পরবর্তীতে আল্লাহ তালা অনেককে জান্নাতে যাওয়ার জন্য তফিক দেবেন এটা মুসলমানদেরকে বলা উদ্দেশ্য যে তোমরা ওই করলে মারা যাবে চলে যাবে এটা মনে করো তোমরা এটা করো করার পরে মুসলমান এটা বলা হলো উদ্দেশ্য যে জেহাদের আমলের পরে আল্লাহ তারা চাইলে অনেক ইসলামের তফি দিতে পারেন আর পিছনে সব গুণ আল্লাহ মাফ করে দিতে পারেন ইনাহু গুর রাহিম জহাদা উদর না বনা কসরত ফতার ফখর না করো তিন মুসলমানদের ভিতরে শক্তি পয়দা হয় এটা চার নম্বর হলো গুণা ছোড়ো নুসরত ওয়াপ আগি গুন কারণে নুসরত আটকে গেছে গুনা ছাড়া তো নুসরত আবার ফিরে আসবে। জেহাদ করতে হয়ে আপনি ইসলামকে ফিকের করো ছয় নম্বর জেহাদম যে ওখানে কথা রাখছে যে সব আকসাররা চলে গেছে আকসাররা চলে গেছে বারো হাজারের মধ্যে অল্প কয়েকজন ছিল এখানে দুইজনে মাত্র নাম দিয়েছে আরো ছিল আলী ইসলাম জান নামি থেকে বোঝা যায় যে নবী যিনি হবেন হতে পারে যে তারা মগলুব হওয়ার ইমান নিয়ে আসবে ঢুকানোই যাবে না এটা উদ্দেশ্য না এখানে নাজাজ দ্বারা উদ্দেশ্য হলো তাদের ভিতরের মধ্যে কুকুর শির বাড়ি নাজাজ্যিন্দুকে মসজিদে বসানোই যাবে না এটা না এটা না এই বছরের পর তারা মসজিদে হারামের নিকটে আসবে না তারা যেন মসজিদে হারাম দেওয়ার উদ্দেশ্য হরমের এরিয়া হরমের এরিয়ার ভিতরে তারা রাখতে পারবে না মক্কার কাফের রা আমি ওই যখন মক্কাটা হয়ে গেল তখন বন্ধ করে দেওয়া হবে না কোনো তো না খেয়ে মরবে তাহলে তাহলে আইলা, যদি তোমরা অভাব অনটনের আশঙ্কা করো ফরান তোমাদের থেকেও দিচ্ছেন তাহলে আল্লাহ তোমাদেরকে যে নির্দেশ দিচ্ছে এটা আল্লাহ এবং হেকমতের মোতা নির্দেশ দিচ্ছে এটা তোমরা পালন করোন এতক্ষণ যে কথাগুলো বলা হলো সবগুলো হলো মুসলমানদেরকে আলোচনা আসতে সামনে আসতেছে যারা আল্লাহ পরিমাণ আনে না পরের পরিমাণ আনে না তাদের মোকাবেলায় তোমরা যুদ্ধ করো লা উত্তর দিচ্ছেন মানে এরা আল্লাহ এবং ইয়ামে ইল্লা যদি ব্যাপারটা এমন না হতো ও ইল্লা লা আমানু বিন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ব্যাপারটা এমন না হতো তার মানে বাস্তবিক তারা আল্লাহর উপর ঈমান আনতো আর আয়ামে আখিরাতের উপর ঈমান আনতো তাহলে অবশ্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতো যেহেতু রাসূলের উপর ঈমান আনে নাই অতএব তাদের আল্লাহর উপর ঈমান আয়ামে আখিরাতের উপর ঈমান এটার মোটেও এতে মানি না তো ওয়া ইল্লা ওয়া ইল্লার মানে হলো ওয়া ইল্লাম ইয়াকুনিল আমরু ক্যাযালিক বল আমানু বিল্লাহি ওয়া বিল ইয়ামিল আখির এটা এবং তারা সত্য দিন গ্রহণ করে না কেতাল করতে হবে এমন সবার বিরুদ্ধে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে এদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে করবে করবে কতক্ষণ পর্যন্ত না তারা নিজ হাতে মানে যখন তাদের দুনিয়াতে কোনো দুনিয়াবি হাসিয়তে কোনো ইজ্জত সম্মান কিচ্ছু থাকবে না যখন তাদের দুনিয়াবী হাসিওতে কোনো ইজ্জত সম্মান থাকবে না এই তখন গিয়ে তোমরা বন্ধ করবে যখন তাদের নিজেদের কোন দুনিয়াবি ইজত সম্মান থাকবে না তখন তারা তাদের মধ্যে যেটা বলা হয়েছে না উদ্দেশ্য হলো কাফের জন্য গালেব না থাকতে পারে গালেব না থাকলে এরা আর কোনো মুসলমানকে ইসলামের পথে বাধা দিতে পারবে না আর মুসলমানরাও আর বছর তাদের জন্য যেটা ধার্য করা হবে একটা মানা হলো নত হয়ে আর কেউ বলে যে না তারা নত হবে তোমাদের জিজি বিধানকে গেছে ইয়াতে হ্যাতে জানি আসবে সামনে হ্যাঁ ওখানে এটা আসে না যেভাবে নেয়া হবে হ্যাঁ মুসলমানদের সাথে যুদ্ধ করবে এই পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়ার মানে তারা ইসলামের হুকুমের সামনে ইসলাম বিধান মাথা মতো করবে এবং তারা নিজ হাতে এসে ঝিজিয়া দেবে নিজ হাতে এসে জিজিয়া দেওয়ার কাইফিয়া দিল যিনি জিজিয়াটা গ্রহণ করবেন উনি বসা থাকবেন বসার একটা জায়গা মতো থাকবে আর কোন বসার জায়গা থাকবে না ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে জিজিয়া দিয়ে যাবে এবং প্রত্যেকে নিজ হাতে দিয়ে যেত আদুর আল্লাহ আদি হাক্কার মানে উদ্দেশ্য হলো তাকে একদম জলিল খার করা জলিল এই কেমন কেমন লাগে না তোমাদের কাছে এটা কেমন কেমন লাগে না যে কাপেরদের সাথে আচরণ করা হবে যে মানে আল্লাহ আমাদের কাছে তারাও তো আল্লাহর বান্ধা তাদের সাথে এমন আচরণটা করা হবে কেন আল্লাহর হুকুম তারপরে আমাদের কাছে কেমন কেমন লাগে তাই না এটা একটু একটু বুঝো দেখো দুনিয়ার দুনিয়া সকল নিয়ম গুলো আছে এগুলোর মধ্যে কিছু কিছু নিয়ম আছে না এমন যে এই অন্যায় টা করলে তারা একদম দুনিয়া থেকে তারাই দেওয়া হবে কিছু কিছু অন্যায় আছে না অন্যায় যেমন তারপরে রাষ্ট্রপ্রধান রাজার বিরুদ্ধে কেউ যদি বাগাওয়াত করে তাহলে এই বাগাওয়াতের শাস্তি হওয়া এটাই আগের জমানায় যেটা ছিল যে তারা হত্যা করে দেওয়া ঠিক আছে না তারপরে ইসলামের বিধান যেটা ইসলামের এটা আগের থেকে চালু আছে ইহুদিদের ধর্মের মধ্যে ছিল যে কোনো এই বিবাহিত নারী পুরুষ তারা যদি জিনা করে তাহলে জিনা রান্না এটা এমন যেটার কারণে তাকে একদম হত্যা করে দেওয়া হবে তাই না তাহলে কাউকে হত্যা করে ফেলা অপরাধ যে অপরাধের কারণে নিহত হয়ে যেতে হবে এটা হত্যাযোগ্য অপরাধ আর এরপরে হলো যে দেশের রাজার বিরুদ্ধে বাগাওয়াত করা এটাও হত্যাযোগ্য অপরাধ সর্বোচ্চ শাস্তি আর কি এটা সর্বোচ্চ শাস্তি পাওয়ার মতো তিন নম্বর হলো বিবাহিত তার শাহবাদ পুরা করার বৈধ জায়গা আছে তারপরও সে অবৈধ জাগে কেন গেল এটা হত্যাযোগ্যপরাধ তাই না এই অস্বীকার না বিবাহিত একটা লোক জিনা করা এটা বড় অপরাধ বলো কোনটা বড় অপরাধ দুনিয়ার বাচ্চার বাগাওয়াত করা এটা বড় অপরাধ না রব্বুল আল আমিনের বাগাওয়াত করা এটা বড় অপরাধ এই বলো না একজন লোককে হত্যা করে ফেলা হলো তার হায়াতি এত ঢুকেছিলাম যে এখন আমাকে মেরে ফেলতে হবে এটা বেশি অপরাধ যে তার তাকে আমি দুনিয়া থেকে সরাই দি এটা বেশি অপরাধ না রবাহ আল আমিনে অস্বীকার করা কুফুরি করা এটা বেশি অপরাধ ওইটা বেশি অপরাধ না বলে এটা একবার আকলের দাবি এটা না তার মানে কুফুর এটা আমরা যতটা স্বাভাবিক মনে করি বাস্তব না যারা আল্লাহকে মানে তাদের প্রতি জুলুম নির্যাতন করতে হবে এত কিছু লাগবে না এত কিছু লাগবে যে যত বড় তার সাথে বেয়া সামান্য দিয়ে বেয়া হয়ে যায় হয়ে যায় না মনে করো যে সমান সমানের অনেক কিছু হইলে বেয়া দুবি মনে করো নিচে হইলে উপর নিচে অনেক বড় একজন আলে যদি সামান্য একটু ইয়া হয় তাহলে না আল্লাহকে স্বীকার করে না সে এটাই অনেক বড় এখন বল আর কিচ্ছু সে করে নুফুরের শাস্তি হলো তাকে হত্যা করে দেওয়া বলো এটা আকলি না এখন রইল যে দুনিয়াতে যত কাফের আছে সব কাফেরের কুফুরের কারণে শাস্তি এটা না তার তাকে দুনিয়া থেকে সরাই দেওয়া এটা তার পাওনা কিন্তু রবীন্দ্রী করে এই কঠিন ইচ্ছা করে করবেন না করবেন না দুনিয়ার স্বাভাবিক ইচ্ছা করেই কুকুরটা ছাড়তে হবে ইমানটা ধরতে হবে এটা দুনিয়ার স্বাভাবিক এটার জন্য কুদরতি ফসলা এটা আল্লাহ তালা করছেন যে এই মরজটা সে যদি নিজের থেকে না ছাড়ে এই রোগটা থেকে থেকে ভালো না হয় তাহলে এমন এটা নিয়ে সে যদি মারা যায় অনন্তকালের জন্য তাকে জাহান নামে যেতে হবে এখন এই মরজ থেকে মুক্ত করার জন্য পদ্ধতিটা কি হবে পদ্ধতিটা কি হবে তো আসমানি পদ্ধতি হলো তারা তার বিরুদ্ধে কেতাল করো কেতালটা যদি করা হয় তাহলে এই মরস থেকে হয় যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই মরজ থেকে বের হয়ে আসবে আর না হয় তার মোকাবেলা কেতাল করো তো অতএাত একজন মুজাহিদ সেই আসলে কাফের যদি সবচেয়ে বেশি দরোদী এটা কিভাবে এই জিনিসটি একটু বুঝেই পার দেখো মুকাত এই জিনিসটা বোঝা যায় যে কাফেরদের মোকাবেলায় কেতাল করার নির্দেশ আল্লাহ দিচ্ছে আল্লাহের কিভাবে এটা একটু বুঝো দেখো কোন একজন কোন একটা লোক সে কোন একটা বিশেষ রোগে আক্রান্ত হয়ে গেছে বা একটু সহজ করে বলি মনে করো সেই মদ খোল এমন নেশায় ধরে ফেলছে তাকে মদ খেলে কি কি ক্ষতি হবে তার বুঝাইলাম কিন্তু তার সাথে একটু কঠোর আচরণ করলা না এভাবে তাকে বুঝাই দিচ্ছ বুঝাই দিছো তারা বলো দেখে এটা তার প্রতি সত্যিকার দরদ দরদ দেখানো হবে সে তো মদের নেশা এমন ভাবে তার যদি বুঝেও আসে যে মদটা আসলে আমার অনেক ক্ষতি করতেছে কিন্তু তারপরে কাজ দ্বিতীয় হলো তারা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেই জায়গায় সে একদম মদ পাবেই না তাই না এটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে হয়তো প্রথম তার কষ্ট হবে কিছুদিন আগে তো মদ সে মদ প্রথম কষ্ট হবে কিন্তু যখন সুস্থ হয়ে যাবে তখন এই ডাক্তারের প্রতি তার মনে সত্যিকার তাহলে এই লোকটা মরতে কখনই ছাড়বে কেতালের ফালসাফা মূলত এটা এটা হলো একটা মেসাল আরেকটা মেসাল বুঝব যেমন ধরো একটা লোক সে দুনিয়াতে তার অনেক টাকা পয়সা আছে এবং দুনিয়াতে সে খুব প্রতিষ্ঠিত অনেক মানুষের সে আমির শ্রদ্ধার পাত্র এলাকার আমির নেতা টাকা পয়সা অনেক আছে যেহেতু তার টাকা পয়সা অনেক আছে কিন্তু সে কাফের কাফের অবস্থা আল্লাহর কিন্তু সে কিন্তু আল্লাহ তার টাকা পয়সা ইজ্জত সম্মান বহুত কিছু আছে এখন এই যে টাকা পয়সা ইজ্জত সম্মান যেহেতু বহুত কিছু আছে এই বহুত কিছু আছে পাশাপাশি সে আবার কুফুরের মরজে মরিস এখন এই মরজটা থেকে তাকে তো অবশ্যই আমাকে মুক্ত করতে হবে যদি এই লোকটা এই অবস্থায় মারা যায় তাহলে সে নিশ্চিত জাহান হবে এখন এই লোকটা কাফের কিন্তু কাফের থাকা অবস্থায় অনেক টাকা পয়সা অনেক সম্মান আমি করে এই সে এই খ্রিস্ট ধর্মটা ছাড়বে না ইসলামটা গ্রহণ করবে না এই ব্যক্তির প্রতি দরদের দাবিটা কি হবে দরদের দাবিটা হবে যে এই যে কুফুরের মরজটা সে ছাড়তে পারতেছে না কি কারণে বলো কি কারণে ওই দুনিয়াবি ইজ্জত সম্মান আর হলো মালের কারণে এই ইজ্জতের মধ্যে আমরা আপনাকে বহাল রাখবো আর যদি সে এটাতে রাজি না হয় তাহলে বলবো তাহলে আপনি কাফের হয়ে নেতা থাকবেন এটা এটা এটা এটা হবে না আপনি একদম আমাদের অধীন হয়ে যাবে এটাতেও যদি রাজি না হয় নিয়ে বসে আছে এই পদমর্যাদা থেকে তাড়ায় দাও তাকে নামায় ফেলো তার হাতে যে ধনসম্পদ আছে সবগুলো মুসলমান তোমরা নিয়ে যাও এই লোকটাকে একদম রাস্তায় বসায় ফেলো এই লোকটা যখন এতদিন এতদিন ছিল রাজা এখন হয়ে গেছে একদম সাধারণ একটা লোক বন্দী এতদিন কোটি কোটি টাকার মালিক ছিল এখন সে একদম পথের ফকির হয়ে গেছে এখন এই লোকটা কুপুরের মরজ থেকে বের হয়ে যাওয়া আসার জন্য সে চিন্তা করবে চিন্তা করবে না এখন সে চিন্তা করবে যে এই এখন আমার ইসলামটা ভাবার সময় সময়টা এখন ওই কুপুরের মরজ থেকে সে অটোমেটিক বের হয়ে আসবে এতদিন বের হইত এখন বলো দেখে এই লোকটাকে ওই জায়গায় রেখে তার কাছে তুমি মাঝে মধ্যে যাইতা তার অবস্থান বহাল দেখে তুমি তাকে কিছু দিনের কথা শোনাইতা এটা তার প্রতি আসলে সত্যিকারের দরদের থাকা যায় না কখনই এটা হবে না এটা নেজামই না ওই জায়গায় তুমি থাকলে তুমি এটা গ্রহণ করতে আর যখন দেখবে যে আমি অনেক সম্মানিত মধ্যে কুকুরের মরজ নিয়ে বড় হয়ে আসে তাদেরকে একদম ছোট বানিয়ে দেব ছোট বানিয়ে দেওয়া এটা তার প্রতি বিরাট একটা দরদ ও যে মদ খোরের থেকে মদটা সরাই দরকার এমন ওই ঘরে আটকে রাখো যে ঘরে সে মদই পাবে না এটা তার প্রতি বিরাট একটা দরদ এজন্য কোনো একজন বাদশা তাকে যদি ফকির বানায় দেওয়া হয় এটা তার জান্নাতে যাওয়ার জন্য সম্ভব হলে জানাতে যাওয়ার জন্য স্বভাব এই অর্থে যারা মুেল তারা কাফের প্রতি সবচেয়ে বেশি দৌড়তি সবচেয়ে না এরাই আসলে এরাই দূরত্ব ওই লোকটা যখন মুসলমান হয়ে যাবে তখন বুঝবে যে এই মানুষগুলো আমাকে আসলে সত্যি কি জাননাতে নিতেছে এটাকে আবু হতো যে আল ইসলাম বলেন যে কিছু মানুষ এরা এদেরকে সিকলে কলে জান্নাতে নেওয়া হবে সিকলে বাইধা জান্নাতে নেওয়া সিকলে বানিদা জানাতে নেওয়া হওয়ার অর্থ হলো এটা যে মুসলমানরা যুদ্ধ করে তাদেরকে বন্দী হিসেবে সিকল দিয়ে বাইন্দা নিয়ে আসছে মুসলমানদের এলাকা আইসা পরে ইসলাম দেখে এখন তার মুসলমান হয়ে গেছে গরুর নাই অহংকারসলমানদের আখ লাখ দেখে তারা এর মতো আসছে যেই লোকটা যদি ছিল বড় মাতর ছিল বিশাল এক দলের প্রধান এই লোকটা আমাদের আখ আমরা যে আসলে শহীদের উপরে আছে এটা সে কোনো ভাবেও নাই উল্টা পাল্টা বহুল কথাবার্তা বলছি এই লোকটাকে যখন আমরা বাইন্দা নিয়ে আসলাম আমরা এখানে তারা বাইন্দা রাখলাম এরপরে যখন দুপুরের খানার সময় হলো তারা আমরা গরু বস্তু দিয়ে খানা দিলাম আর আমরা সাধারণ ডাইল দিয়ে খানা দিয়ে গেছি এই অবস্থাটা সে যখন দেখবে সে মত হয়ে যাবে না আর কি কোন মানুষগুলোর বিরোধিত এই লোকটাকে ওই জায়গায় থাইকার তারা যদি আমি বদরের কিচ্ছা কাহিনী শোনাই বদরের মধ্যে আমাদের ওই পূর্বপুরুষরা ওই উৎসারায় বদরের সাথে কি আচরণ করছে সেটা যদি তারা শোনাই একটু সে কানেও নেবেন একেবারে কিন্তু কানে নেবে কখন এই ঘটনা ঘটনাটা যখন আমরা ঘটাবো পান্দা আনলাম শীতকাল আমরা পাতলা কাপড় কাঁদতেছি আর ওরে দামি কম্বলটা তারাই দিচ্ছি বলতেছি যে স্যার আপনি তো অনেক এতদিন খুব আরামে ছিলেন এখন তো কষ্ট পাইতেছেন না এই বড় দামি কম্বলটা নেই ইসলামে এইটা শিখায় না কাপের থাকা অবস্থায় যে বড় সম্মানই থাকে সে বন্দী হয়ে গেল তার তাজিম করতে বলা এই তাজিমটা এই বলা হয় যেন সে ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে যায় তারা দামি খানা দেওয়া হবে নিজেরা সাধারণ খানা খাবে এটা হলো ওই ব্যক্তির প্রতি সত্যিকারের দরব এটাও সত্যিকারের দরব আগে যেমন এগুলো চালু ছিল আলহামদুলিল্লাহ এখন এইগুলো এগুলো দেখা যাচ্ছে যে সকল কাফের দূর দূর থেকে কথাবার্তা বলতো এই কাপের পুরুষ হোক অতী হোক সে হাতে বন্দী হয়ে গেছে আর বলতেছে আমরা কাদের কে বলছি এদের মতো মানুষ দুনিয়াতে নাই এরা তো ফেরেস্তা আসমানি ফেরস্তরা দূর থেকে আমরা যতই আখলাখের বয়ান করব কখনই হবে না এটা তো না আখলাপি ছাড়া কেউ মুসকি হাসি মুসকি আহ উপায় কি আছে উমরা করার জন্য আসছে যারা ধরছে তারা কানে ধরছে তো আনার পরে মুসিদুলের সাথে রসিদিন চিনে বেঁধে রাখছে আচরণটা কি হবে তুমি মনে করো মা ইনদাকা সুমা মা তখন তো হজরত হয় নাই তো বলতেছে আপনি যদি হত্যা করেন তাহলে হত্যার এক ব্যক্তিকে হত্যা করবেন মানে অনেক কয়েকজন হত্যা করছিল এরপরে নামাজ আমল রাত্রের জিগিরাজগার তাহার যা সব চলতেছে সুমামা বস বাধা মসজিদের পিলার সব তিন দিন এইভাবে শুধু দেখছে আলাদা করে ওনার হুজুরেও কোন দাওয়াত দেয় নাই কোন সাহাবিদ বলে না যে সুমারে একটু দিনের দাওয়াত না কিছু নাই খুলে দাও তিনি সুন্দর মসজিদ নবীর থেকে বের হয়ে মুসিদনবীর সামনে একটা বাগান ছিল বাগানে একটা কুয়া ছিল সেখানে গিয়ে সুন্দর করে গোসল করছে গোসল করে আবার ফিরে আসে আয়সা বলতে আশাদু আকা রসুল মুসলমান এবার উনি বলতেছে যে এতদিন আমার কাছে সবচেয়ে অপছন্দ নিয়েছিলাম একটা কাফের কাছে তুমি দাওয়াত নিয়ে গেলাম তোমার দাওয়াতটা সে বুঝতে পারতেছে কিন্তু তারপরও সে যখন দেখবে যে এই ভাইয়ের দাবাতটা আমি যদি গ্রহণ করি তাহলে আমি যে বিপদে পড়বো আমি এই ভাইটা আমাকে একটু সহায়তা করতে পারবে একটু সহায়তা করতে তখন এই কাফের দিনের মধ্যে সে জ্বলবে কিন্তু তোমার দাওয়াত গ্রহণ করতে পারবে না ইসলাম এই তো এই লোকটা এই যেই লোকটা ইসলামের দাওয়াত সে সহি ধরে তাহলে কি তোমার এই ধরবে না যে তুমি এই কাফের কাছে গ্যাস খুব নরম ভাবে গ্যাসে ধরবে না সে তো সবাইকে ধরবে যে ভাইটা যদি আমার কাছে আপনার হুকুম নিয়ে আসতো যেভাবে আসার দরকার একবার শক্তি নিয়ে আসতো আমি তার দলভুক্ত হয়ে গেলে আমার সম্প্রদায়ের কেউ আমাকে আটকেতে পারে না এরকম কুয়ত নিয়ে এলে তো আমি অবশ্যই তার দলভুক্ত হয়ে যেতাম কিন্তু সে এটা নিয়ে আসেনা আর সে আসে নাই শুধু না যারা আসতো তাদের সে বিরোধিতা করতো তো এই লোকটা আগে ধরে নাকি বলবে না বাস্তবে বলবে এই মানুষগুলো যদি এই নরম মেহনত চালু থাকতো তাহলে মুসলমান হওয়া তাদের জন্য সম্ভব ছিল এই যে এই লোকটা এই যে লোকটা আমির আউকি মালিক না মালিক ইব না যেন এই হাওয়া যে আমির ছিল মুসলমান হয়ে গেছে কুয়া দেখে মুসলমান হয়েছে। কত বড় বড় সাহাবি পরে বড় বড় হয়েছেন পরে আগে তো কত বড় দুঃখী মুসলমান হয়েছে হওয়ার মতো নিচুই ছিল আবি জাহাজ এক সময় একবার কমান্ডারের ছেলে মুসলমান হয়ে গেছে এটা হলো অবাক হওয়ার জিনিস তাই না এটা হলো অবাক হওয়ার জিনিস তারপরে ওই যে উমাইয়া উমাইয়া ছেলে সফওয়ান উমাইয়া তিনি মুসলমান হয়েছেন এটা হলো অবাক হওয়ার জিনিস উমাইয়া বদলে যে মারা গেছে এই উমাইয়া তারপরে ইবনে একদম সরহেসদর না হয় তাহলে তুমি এটার জন্য কাঁদো আল্লাহর একটা হুকুম বীরে সরহেসদর হয় না আল্লাহর হুকুম সদর হয় এটার জন্য কাঁদো তুমি এই যে বারবারই যে যে আমাদের পক্ষে আসলে সব কাজের মধ্যে সরি হওয়া সম্ভব হবে না কিন্তু সবগুলো দিনের কাজে সমর্থন করা এটা জরুরি আর প্রত্যেকটাকে প্রত্যেকটার জায়গায় রাখা যেটাকে ফরজের জায়গায় রাখা যেটা শূন্য সেটাকে শূন্যতের জায়গায় রাখা যেটা মুস্তাহের জায়গায় রাখা আমাদের মধ্যে মনে পড়ে যে আমি এত দালি এতে মানে যেটা ফরজ সেটাকে ফরজ মনে করি যেটা শূন্যক সেটাকে ফরজ মনে করি এক লেভেলের বানাই ফেলি এটা আমরা এত দাল কিভাবে আসলে ফরজ সেটা ফরজ শূন্যক সেটা শূন্য এটা হলো এতে এটা হলো এত ধাক যেটা যেমন ওইটাকে ওরকম আমি সবগুলোর মধ্যে আছি একদম গোলালের মতো গর্তাও চলে গোস্তা চলে মাছ চলে না এই গোলাল না থাকে আমি মোস্তাহাবের মধ্যে পড়ে আছি আমি সুন্নতের মধ্যে পড়ে আছি ফরজে যাওয়ার এখনো হয় আমাদের সবার অবস্থা যা কি এটা আত্মসমালোচনা সমাজের অবস্থা সবার তুমি জানো বুঝো তোমার ভিতরে নাদামতের হালাত চা নাদামতের হালাতটা আসবে এতে হয়তো আল্লাহ আমাদেরকে কখনো টপিক দিয়ে ফেলবেন না হলে আল্লাহ হয়তো মাফ করুনতো চলুন এই জন্য সবাক্ষের প্রতি করতেছি যে একবারে নিয়ে কোরআন শিবটা পড়ো কোরআন শিবটা পড়ো যে কেউ তোমাকে ভিন্ন পথে ডাকে তুমি তাকেও বলো যে আপনি মেহরবানি করে আপনার দিকে মধ্যে না করে আপনার কথাটা আমাকে কোরআন শিব থেকে বলে আপনি আমাকে যেখানেই নিয়ে যাবেন কোরআন শরীফ সহকারে আমাকে নিয়ে যান আপনি আমাকে যেখানেই নিয়ে যাবেন কোরআন শিব সহ নিয়ে যান আপনি আমাকে নিয়ে যাচ্ছেন বাংলা কথা বললেন তো সেখানে কি ইয়াটা আছে এখানে গ্যারান্টিটা আছে যে আপনি হকের উপরে আছেন তো কাফেররা যখন এই লেভেলে এসে যায় এই লেভিলে যখন এসে যায় মনে হয় কিন্তু এই দেড় বছরই সাহাবিদের সংখ্যা হয়ে গেছে কত সোয়া লক্ষ আল্লাহ এই মানুষগুলো কিভাবে হয়েছে এই মানুষগুলো শুধু ভাবে হয়েছে যে ইসলাম নিয়ে যারা আছে এরা কবি হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে এখন ইসলাম গ্রহণ করলে ওরা ওরা আমাদের নিরাপত্তা দেবে ওদের অবস্থাটা এমন যে আমি একটা সাধারণ নৌ মুসলিম আঘাত করে আমি নৌ মুসলিম হলো পুরান মুসলমান যারা তারা সবাই আমার জন্য জাম দিয়ে ফেলবে এই অবস্থা হিন্দুয়ে দেখবে তারা আর বুঝাইতে হবে যে তুমি ইসলামটা বুঝো বুঝাইতে হবে একটু বুঝাইতে হবে ইসলাম তো এটা বোঝায় এখন এটার জন্য তুমি আমি কখন তৈরি হবো তখন আমাদের শক্তি থাকে তাহলেই তো নাকি আর আমার মধ্যে শক্তি নেই শক্তি না থাকার পরে নৌ মুসলিমকে এই মানুষগুলো যদি নিজের আমলের কারণে খারাপ হইতে আমি কি এতলা হয়ে গেলাম যে আমার আল্লাহ ইসলাম কারণ যারাই আল্লাহ আল্লাহর আল্লাহ এবং আছে তবে ইমান আনবে না এবং আল্লাহর হারামকৃত জিনিসকে হারাম মনে স্বীকার করবে না তাদের সবার মোকাবেলা কেতাল করতে হবে কতক্ষণ এরপরে সামনে এই যে আহলি কিতাবদের মোকাবিলা তোমাদেরকে আল্লাহ বেটা বলে আল্লাহ বান্দাকে আল্লাহর প্রতি কারো যদি সত্যি করে দিলের দিলের মহাব্বত থাকে শুনে তার কাছে খারাপ লাগবে না খারাপ লাগবে না আমাদের কাছে খারাপটা লাগে না তার তোমারটা আমরা বুঝি না এটা হলে মনে করো কোন একজন এই তোমার কাছে খুব শ্রদ্ধার পাত্র একজন বুজুগ ওনার ব্যাপারে যদি কেউ বলে যে ওই ঘরে একটা কুকুর আছে এই কুকুরটা কথাটা যদি বলে তাহলে এটা বললে যতটুকু ওনার গায়ে লাগার মতো দুটাই আসলে মাখলুক দুটাই হা দেশ দুটাই মাখলুক সেখানে যদি একজন ওয়ালেদ আর একজন ওয়ালাদ বলা হয় তাহলে সেটা আমরা যারা ওই বুজুর্গের মহবত করে আমাদের কাছে খারাপ সেখানে রবাহিনের সাথে গজবটা ঢুকাই দিতেছে যে এই কথাগুলো শোনো তাদের মোকাবিলা তোমরা এগুলো তাদের মুখের কথা لا مستند لهم عليه بل يزاحون يشابون به قول الذين كفروا من قبل برون তারা ইতিপূর্বে যারা কুফরি করেছে তাদের মতই কথা বলছে يزاحون يشابون به قول الذين كفروا من قبل من آبائهم তাদের আবাদদের মধ্যে থেকে যারা পূর্বে কুফরি করে ফেলেছে তাদের কথার মতই তারা কথা বলছে لهم قاتلهم الله لعنهم الله তারা তাদের পন্ডিতদেরকে ধর্মীয় গুরু এবং তাদের সংসার থেকে আবেদদেরকে আল্লাহকে ছেড়ে খোদা বানিয়ে ফেলেছে মানা হলো তারা তাদেরকে রব বানালো কিভাবে বলতে রব বানোর অর্থ এটা না যে তাদেরকে রব বলে স্বীকার করা সাধারণ পাবলিকরা ওলামা রোহবান তাদের আল্লাহর পক্ষ থেকে যেগুলো হারাম করা হয়েছে এগুলো হালাল করার ব্যাপারে ওলামা হেকাম বলছেন ওনারা তো ওলামা হেকরাম এবং রোহবানের দিন ওনারা যেহেতু বলছেন অত এটা মানাই যাবে না যদিও তার সামনে স্পষ্ট হচ্ছে যে তাও রাতে এটা আছে ইঞ্জিলা এটা আছে এটাকে কি বলা হচ্ছে যে ওরা আহবার এবং রোহবানকে আরবাব বানাই হচ্ছে তাদেরকে আরবাব তো বানাই নাই আমরা তো আল্লাহকেই মনে করি তখন হুজুরে বলল যে তারা যদি কোনো বিষয়কে হারাম বলতো যেটা তোমাদের দিনে হালাল তোমরা কি সেটাকে হারাম মনে করতে না হ্যাঁ আমরা এটা করতাম এরপর উল্টাটাও বলছে তোমাদের বলছে যে এটাই হলো তাদের এপাদত এটাই হলো যে তোমরা তাদেরকে রব্বা নিয়ে রব্বা নিয়ে তাহলে এই যে দেখো এই বিষয়টা মানে এই যে ওলামা এবং রহবানদের রব্বা নয় নেওয়া আল্লাহকে বাদ দিয়ে এটা কোন জায়গাতে কোন বিষয়গুলোতে কিছু কিছু বিষয়টা আছে সব শরীরের মধ্যেই এই বিষয়গুলো মানার ক্ষেত্রে সাধারণ লোক যারা দিনের সমাজ রাখে তাদের দিকে মুক্তাজ কিছু কিছু বিষয় তেমন আছে ইস্তেহাদি বিষয়গুলো মানে যে বিষয়গুলো আসলে অস্পষ্ট সেই বিষয়গুলোর ব্যাপারে তো আসলেই নির্দেশ যে তোমরা যারা জানো না যারা জানে তাদেরকে জিজ্ঞেস করবো যে বিষয়গুলো কোরআন শরীফে অথবা হাদিস কোরআন শরীফে অথবা সম্ভবই না এই সকালে আমরা করেন হাদিস মান্ধব আপনাদের মধ্যে যে পড়তেই পারে না হ্যাঁ আপনার কথাটা মানতে হবে না এটা কি বুঝেন এই কথাটা যে সব ব্যাপারে আমরা করেন হাদিস নিজেরা মানবো আবু হানি কবা সাফি মালিক আহমদ বাড়িতে যেই পাবনি তারাও তো বলবেন যেটা কেন করবো কেউ কেননা করবো তো এটা আসলে এই যে এই কথাটা বলে মূলত মানুষকে দিন থেকে সরাই দেওয়া না মাকসাদটা কি মাকসাদটা হলো যে সকল বিষয়গুলো ইস্তেহাদি এসতেহাতি বিষয়গুলোর ব্যাপারে নিশ্চিত কোন একজন মানতে হবে ওরাও ওরা যে বলে আমাদেরকে বলে যে বাদ ইাম আবু হানিফা মানে না আমরা মানে আরকি এরা কি ওদের কোনো একজন গুরুরে মানে না তাকলিপ ওরাও করতে আছে ওরা কাছের একজনটা করে আমরা ধুর একটা করি ওদের ওরা যা ব্যাপারে করতেছে এই লোকের ব্যাপারে কোনো বড় বড় ব্যক্তিদের ইয়া নাই নাই আর আমরা যাকে ইমাম মানতেছি আবু হানিফা এই আবু হানিফার পক্ষের সনদ আছে ওনার পক্ষের মানুষ হলো বিপক্ষের মানুষের কিতাবে মাস্তা আছে কেউ যদি কারোর জন্য জিজ্ঞেস করে এই নামাজ কিভাবে আছে নামাজ ফরজরে মানে এটা সে এইভাবে এমন একটা নিয়ত জিজ্ঞেস করতেছে সে যদি বলে যে ফরজ না বা তাহলে তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এটা তো কারো জিজ্ঞেস করো কারি নামাজা রোজা ফরজ কিনা তারপরে জাকাত আবু হানিবা গিরিটা থাকবো না এমন ব্যাপারটা না তাহলে আবু হানিবাহিমুল্লাকে আমরা মানবো হলো যেসব বিশ্বে আমাদের কুয়া চলে না যেখানে আমাদের ফাহাম চলে না সেখানে কি আবু হানিবরাইমুল্লা কে আর মোটামোটা কথা তো সেটা তো সবাই কি মানতে হবে সবাই কি জানতে যেটা বড় বড় কথা এগুলোর মধ্যে তারা একবারে ওই আহবার রহবানের পূজা করে তৈরি এইটা হলো আসলে মাজার মাত্রা এইভাবে কারো পূজা করা এটা হলো ওই ব্যক্তির একদম খোদা বানায় কারো পূজা করা বল মাসি হবে না মারিয়াম এবং যুদ্ধের প্রতি উৎসাহ দিচ্ছে যে মামলিগুলো ছিল তোমরা আল্লাহ নূরকে তারা নিবেশ দিতে চায় আর তোমরা কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছুতে সম্মত ননুর আল্লাহ তার নূরকে পরিপূর্ণ না করে থামবেন না উদ্দেশ্য হলো তোমরা নাম খালি। শুধু নামো আল্লাহ তারপূর্ণ করবেন তিনি তো আল্লাহ যিনি রসুল পাঠিয়েছেন হক হৃদায়ত এবং হক দিয়ে যেন আল্লাহ তার দিনকে অন্য সব দিনের উপর বিজয়ী করতে পারে দেখো হবে কিন্তু এটা মধ্যে পানি এনে দিচ্ছে তুমি চাইতেছো পুরো কাগজটা ভিজে যাক পানিটা সব জায়গায় যাক এখন তুই আঙ্গুল দিয়ে ঠোকাই দিয়েছে পানিরে খুব দরজার সাথে পানি কত শুরু পানি কিন্তু সহজ তোর দ্বীপ প্লাস্টিকের ধরে তুমি করে ফেলো আর অনেক দেরি লাগছে কিন্তু অল্প কিছু সাহাবি তিন হাজার কোন জায়গায় তিন হাজার কোন জায়গায় হাজার ওনারা ইরানে আসছে ইরাকে গেছে দেখা যায় হাজার পাশে দুই লাখ আড়াই লাখ মোকাবেলায় যুদ্ধ করছে তারপর আমাদের দোকানে আইসা দাম কইরা সাধারণ পাবলিক এর মধ্যে জিনিসপত্র কিনে এদের এক কি পরিমান মতো আসলে হয় এটা হলো আসলে এজাহ আর এজহার হইলে তো অটোমেটিক এসব সেই তোমার এইটা দাম দেবে দাম দেবে না আর যদি তুমি সাধারণ কি দাম দেবো মোল্লা হবে আমানু। আগে বলছে যদিও কাফেরা এটা অপসন্দ করে এটা তাদের ইশারা করা হয়েছে যে এতমাম দিন এটার প্রতি কারাহাত যাদের ভিতরে থাকবে তারা কাফের যাদের ভিতরে থাকবে তারা ইমান দেন না তারা মুশরিক মানে এজহারে দিন হলে মশরিকদেরই কারাহাতের কারাহাত লাগবে এজাহারে দিন এটা স্পষ্ট লাগে না